সেই জন্য এখানে সৌভরীমণির যে বিষয় তিনি অপরাধ করে এইভাব হল তিনি জল থেকে উঠে মানধাতা রাজার কাছে গিয়ে বললেন আপনার তো পঞ্চাশটি কন্যা আমার সংসারের বিষয় আছে সংসার করবো তা আপনি একটা কন্যা দিন সৌভরী ঋষি সৌভরী এই প্রার্থনাতে মানধাতা বললেন এই তো একেবারে বুড়ো হয়ে গেছে চুল ফুল পড়ে গেছে রোগা এরকমভাবে হাড়গুলো দেখেছে আমার কোন কন্যা মেনে নেবে আমার কোন কন্যাকে মেনে নেবে আমি জোর করে কন্যাটাকে জলে ফেলব। তিনি বললেন ঋষিভ এক কাজ করুন আমরা তো রাজার আমাদের তো ক্ষত্রিয় পরিবার আমাদের নিয়ম হল স্বয়ংবর অর্থাৎ যে কন্যা আপনাকে বরণ করবে তাকেই আপনি করে নিন আপনার সেটা বিষয় আপনি অন্দরমহলে চলে যান তিনি অন্দরমহলে গিয়ে দেখলেন সেই কন্যাগুলো কেউই পছন্দ করে না তখন সৌবরী কী করলেন তিনি যোগবলেতে বিরাট সুন্দর নব চুপার এমন রূপ ধারণ করলেন তারপর যখন তারপর যখন তারপর যখন অন্দর মহলে প্রবেশ করলেন ৫০ জন কন্যা সঙ্গে লড়াই লেগে গেল নিজেদের মধ্যে আমার এটা স্বামী হবে ও বলে না আমার হবে লাস্টে ৫০ জন কন্যা লড়াই করতে করলে যে ৫০ পঞ্চাশ জনই বিবাহ করলেন তাকে পঞ্চাশ জন কন্যা একসঙ্গে বিবাহ করলেন আর মুনি নিজে যে ভজন করেছিলেন ভজনের ফলে আপনাদের অনেক রকম অনর্থ চলে আসবে যদি ভজন সঠিক না হয় কাঁচা হয় তার মধ্যে টাকা কামিনী কাঞ্চন প্রতিষ্ঠা এইসব এসে আপনাকে প্রথভ করে দেবে ওই জন্য ভজন করতে গেলে যে সাধক তাকে অত্যন্ত সতর্ক থাকতে হবে এখানে সৌভরী মুনির এরম অবস্থা তিনি কি হলো ৫০ জন কন্যাকে বিবাহ করলেন এক সঙ্গে। নিজের শরীরকে যোগ বলে তিনি বাড়ি দিলেন অনেকজন জন কন্যা পঞ্চাশ জন সৌবরী হয়ে গেল তা বলে এটা মনে করবেন না রাসলীলাতে ভগবান যে যে শরীর যেটা যে যত কোটি গোপীগা তো সেরকম নয় এটা যে যোগ বলে তিনি আলাদা করেছেন কৃষ্ণের সব কটাই সচ্ছিরান্যময় শরীর এটা ভোগবৃত্তির জন্য নিজে শরীরকে এরম করেছেন দেবরাজ ইন্দ্র সৌভরী মণির এই ঐশ্বর্য প্রকাশ দেখে অবাক হয়ে গেলেন রাজা অবাক হয়ে গেলেন আমি সপ্তদের অধিপতি আমার এত অম্বরী এই মনির এইরকম পরবর্তীকালে দেখি অম্বরিশ এই সৌভরী নির্বেদপ্রাপ্ত হলো নির্বাধপ্রাপ্ত হয়ে তিনি আবার সেই চলে গেলেন ভজন করতে বানপ্রস্থ অবলম্বন করে বনগমন করলেন तीव्र तपस्या आत्मा और परम्मा जो साधन करलंर पत्नी सहकामी हलन तरपर त्रिशंखु विप्रकन्या हरण करते इच्छा कर ले पिता सप दें तंडालत प्राप्त है विश्वमित्र मुन प्रभावें ताके स्वर्गे पाठानो है देवतारा धक्का मेरे देखे बेध एखान दूर स्वर्गे इस चलो ना कि विश्वमित्रता स्तम्भन रेखे पढ़ते दें ओपरे रही এরপরে হরিশ্চন্দ্রের প্রসঙ্গ আসছে রাজা প্রসঙ্গ আসছে এখানে রাজা হরিশ্চন্দ্র অত্যন্ত গুণাবলী তার বিশাল গুণাবলী ছিল হরিশ্চন্দ্রের মধ্যে দাতা কেউ ছিল না এইসব কথা প্রসঙ্গ আসছে কিন্তু তিনি তার ওই একই প্রসঙ্গ তার কোন রকম ভাবে পুত্র আদি ছিল না তিনি অত্যন্ত দুঃখিত হলেন কি করবেন বহু বছর পুত্র আদি নাই তার অনেক বয়স হয়ে গেছে শেষে वरुण देवतार आराधना पुत्रप्राप्त हन किडिशन थे जदि एम कंडिशन थके जन्म हम से दिए नरमेत करब और छेले बोली देव अपनाररुण अपनार देव बार बार आसचन श्री जन्मे बोले एन तो सब हलो दूधर बाच्चा कि आसन हो ग তারপর যখন এসছে বলে এখনও দাঁত সবে বেরোচ্ছে বেরুক তো দাঁত না বেরোলে এটা যজ্ঞেতে পশু এই মানুষটাকে যে পশু হিসাবে লাগবে না পবিত্র হয় না তারপর যখন দাঁত পুড়ো উঠে গেল। বলে এটা তো দুধের দাঁত দুধের দাঁত এখন পরতে হবে দুধের দাঁড় পরুক দুধের দাঁড় পরলে আবার নতুন দাঁত হতে তারপর এইভাবে বরুণদেবকে বারবার ভঞ্চনা করে বরুণদেব রেগে গিয়ে বলে তবে রে বলে কি অভিশাপ দিয়ে দিলেন তাতে তার উদর বৃদ্ধি হলো উদারময় রোগ হলো উদল নিয়ে চলতে পারে না এ একেবারে কি পেট নিয়ে নড়তি জল ঢুকে গেছে পেটে ব্যাস বরুণ বলি এবার মর এরকম কোনো কথা মানলি নামা। কিন্তু রাজা খুব ভালো রাজা রাজার কোনোরকম খুব ভালো রাজা মানে হরিশ্চন্দ্রের অনেক প্রশংসা আছে যাই হোক ঋষিগণ তাকে পরীক্ষা করেছিলেন বিশ্বামিত্ত আদি তাকে সর্বশান্ত করেছিলেন দক্ষিণীয় হিসাবে অনেক কথা সেসব প্রসঙ্গে আমি আসবনে খালি স্পর্শ করে যাচ্ছি আমার উদ্দেশ্য দর্শন কখন প্রবেশ করব হ্যাঁ সেখানে হলো সেখানে কি হল হরিশ্চন্দ্র হয়ে কি করলেন রোহিতকে নিয়ে চলে গেলেন সেখানে রোহিত বাচ্চা ছিলেন সেই সময় অনেক কথা সেসব তা সেখানে তার যে স্ত্রী এক জায়গায় ব্রাহ্মণের বাড়িতে কাজ করতেন তিনি এক জায়গায় ডোমের কাছে কাজ নিলেন মরা পড়াবার এইসব অনেক কথা তারপরে সর্বদংশনে রোহিত মারা যায় রোহিতকে নিয়ে আসেন পোড়াবার জন্য সেখানে রোহিতকে ও তার নাম স্ত্রীর নাম তাকে দেখে চিনতেই পারেননি হরিশ্চন্দ্রকে চিনতে পারছে না মাছায় গামছা বাঁধা কোপিং সে মরা সারা শরীর কালো হয়ে গেছে মরা পোড়াতে পোড়াতে ডোমের কাজ করছে এই করতে করতে লাস্টে যখন রোহিতকে যখন শ্মশানে নিয়ে গিয়ে যখন তুলবে বেদিতে তখন তাকে দিকে তার একটা চিহ্ন দেখে চমকে গেছেন চমকে দেখে বলতে আমার ছেলে হাও হাউ করে যখন কাঁদ্য আরম্ভ করলেন সৈতবাহ তখন ঋষি আবির্বা বললেন হয়ে বললেন তোমাকে আমি পরীক্ষা করেছিলাম আজ তোমার পরীক্ষা তুমি জয়যুক্ত হয়েছ তোমার রাজ্য তুমি ফিরে না এইভাবে অনেক কথা এইভাবে সমস্ত প্রসঙ্গ আছে আর যে উদারাময় থেকে যে যে হরিশ্চন্দ্র রক্ষা পেয়েছিলেন কিভাবে না তার পুত্র রোহিত সে দেখলো বাবা তো থাকলে যজ্ঞ যজ্ঞের মধ্যে বলি দেবে সে পালিয়ে গেছিল জঙ্গলে যতবারই সে রাজ্যে ফিরতে চায় বাবাকে দেখবার জন্য ইন্দ্র বলেন এখন যেও না গেলে বলি দিয়ে দেবে তুমি জঙ্গলে থাকো এইভাবে ছ বছর সে জঙ্গলে জঙ্গলে ঘুরল সে সে কি হলো সে সুনুসেফ নামে এক নিচুই জাতের একটা ছেলেকে কিনে নিল পয়সা দিয়ে নিয়ে বাবার কাছে দিল বাবাকে বলল এটাকে যজ্ঞেতে বলি দাও দিয়ে হবে বিশ্বমিত্র মুনি সেই শুনোসেফকে পুত্ররূপে স্বীকার করে নিয়েছিলেন অনেক ঘটনা সেসব এখন অন্যান্য অন্য ছেলে পেলেদের বলেছিলেন একে অগ্রজ হিসেবে তোমরা মেনে নাও যেসব পুত্ররা মানলো তার কথা তারা ব্রাহ্মণত্ব ব্রাহ্মণত্বপ্ত হলো বাকি সব জয়জ হয়ে গেল মুসলমান হয়ে গেল মুসলিম বিধর্মী হয়ে গেল এইসব অনেক কথা এখানে আলোচনা বসঙ্গে আপনারা একটু আগে শুনলেন যে মুনির কথা যে কীরকম ধরনের অবস্থা একটা মৎস্যের মৈথুন দেখেও তা এই আমাদের এগারো স্কন্দে দেখব আট রকমের মিথুন সমস্তই সব সময় সেগুলোকে সাবধান থাকবেন সেগুলোকে বর্জন করতে হবে তারপরে তার বংশে রোহিত হলো রোহিতের হরিশ্চন্দ্রের কথা কিঞ্চিত আমি স্পর্শ করলাম তারপরে সেখানে আছে সূর্য বংশের সগর বলছেন বৈরীগণ রাজ্য অপহরণ করলে বাহুক ভার্যাস করলে বাহুকের সেখানে মৃত্যু হল তার পত্নী সহমিতা হতে যান একসঙ্গে স্বামীর সঙ্গে মরবেন এই সূর্য বংশে বংশ বংশবর্ণনা সব বর্ণনা আছে কিন্তু ঋষিয়া বললেন যে দেবী তুমি মরো না স্বামী গেছে ঠিক আছে কারণ তোমার অন্তরে তোমার ভেতরে সন্তান আছে তুমি মরতে পারবে না ওই জন্য তাকে মরতে দিল না কিন্তু অন্য অন্য পত্নী যারা ছিল রাজার তারা কি করল গোপনে তাকে এক বিষ দিয়ে দিল যে সন্তানরা যেন নষ্ট হয়ে যায় কিন্তু বিষের প্রভাব সেরাম হলো না ভগবানের ইচ্ছায় সেই বিষ সমেত কিভাবে ভগবানের কৃপা বিষ সমেত সেই পুত্রের জন্ম হলো তার নাম হয়ে গেল সগড় গড় মানে হচ্ছে বিষ স মানে হচ্ছে বিষ সমেত জন্মগ্রহণ করলেন বিষটাকে শরীরে মায়ের কিছু করতে পারে ভগবানের ইচ্ছায় সমস্ত এইভাবে কি হলো সগর বংশ থেকে সবর বংশের বর্ণনা করবে আমরা দেখলো সেখানে কি হলো যে সগর বংশের যে বংশ যারা আছে বংশাবলী তারা কি হলে বলছেন সেই মুনি আশ্রমে সেখানে গেছিলেন কারা বলছেন ও অর্ব ঋষি তাকে গর্বিত ফলে কালে ওই মহিষীর পুত্র হয় ওই পুত্র গড় সহিত করেন বললাম আজ রাজা অর্ব ঋষির উপদেশে অসমের যোগ্য করেন ইন্দ্রযজ্ঞীয় অশ্ব বহন করেন তাতে দুই পত্নী সুমতি ও কেশিনী এই যোগ্য পশুর অন্বেষণে সুমতির পুত্রগণকে আদেশ দিলেন অনেক পুত্র ছিল হাজার ষাট হাজার তারা সমস্ত কপিলমুনি সাগর সঙ্গমে ভজন করছিলেন তাকে দেখে বলে এই ব্যাটা চোর বেটা এই বেটা চোর আমাদের অস্ত্রকে ধরে রেখেছে অথচ তিনি কিছুই করেননি তাতে বলাতে তাকে ধর ধর মার মার করতে গেলে খালি খালি এখানে কি হলো যে খালি আমাদের এই কপিল মুনি। চোখটাকে এরকম খুলে দেখেছেন কা হই হৈ কোথা থেকে হচ্ছে তারাই এই চোখটা খুলে দেখার সঙ্গে সঙ্গে ওদের নিজেদের মধ্যে যে অপরাধ করেছিল সেই অগ্নিতে তারা জ্বলে ছাই হয়ে গেল তাতে কি হল যে দিলীপ রাজা এখন তারপরে এই চেষ্টা করতে থাকলো তার বংশে এবার ভগীরথ হেলো ভগীরথ এবার অত্যন্ত পবিত্র সে যে কোনোভাবে এই বংশধরগণকে উদ্ধার করার জন্য আদিষ্ট হলো বললেন গঙ্গা ছাড়া গঙ্গার জল ছাড়া কোনোরকমভাবে এই সগর বংশে যারা নাশ হয়েছে তাদের উদ্ধারের কোনো প্রশ্ন নেই বাস্তবিক কথা হলো গঙ্গাকে পৃথিবীর বুকে আনয়ন করে গঙ্গার মহিমা ভগবানের মহিমা জগতে ক্ষেপণ করবার জন্য এই সব ব্যবস্থা ভগবানের অপার লীলা সেইভাবে যখন ভগীরথ তপস্যা করে ভজন করে যখন গঙ্গাকে আনবার জন্য অত্যন্ত চেষ্টা করলেন গঙ্গা দেবী বললেন মা বললেন হ্যাঁ ঠিক আছে আমি যাব বাবা কিন্তু কি করে যাব। আমার বেগকে কি করে ধারণ করবে কেন স্বর্গে মতে পাতালে তিন জায়গায় পাতালে ভগবতী স্বর্গে অলকানন্দা এখানে গঙ্গা বিভিন্ন নামেতে তিনটি রাজ্যকে ভবিত্র করছেন স্বর্গমত্ত পাতালকে আমি তো আমাকে ধরতে পারবে না কেউ তাহলে ভেদ করে আমি মাটির তলায় চলে যাব। তাহলে একটা উপায় করো তখন তিনি শঙ্করকে আরাধনা করলেন প্রথমে অনেক কথা ঐরবত আদি এসব হলো না সব ভেসে বেরিয়ে যাবে অনেক কথা সেসব শেষে শঙ্কর ভগবান রাজি হলেন শঙ্কর ভগবান তার জটাকে পেতে দিলেন জটাকে বেঁধে নিলেন গঙ্গা ওখানে বলে জটার ভেতরে ঘুরতে থাকলো আর বেরোবার জায়গা পাচ্ছে না তখন হে শঙ্করকে বলা হলো হে শঙ্কর ভগবান আপনাকে তো বলা হয়েছিল ধারণ করুন গঙ্গাকে আপনি লুকিয়ে ফেলবেন জটার মধ্যে এই বলা হয়নি তখন শঙ্করকে আরাধনা করে শঙ্কর জটা থেকে এই জন্য গঙ্গাকে বলেন যাও এবার বেরো এই জন্য তার নাম গঙ্গাধর শঙ্করকে শঙ্কর কি করলেন জটার এক পাশ থেকে গঙ্গাকে ছেড়ে দিলেন তারপর অনেক কথা আমাদের নবদ্বীপ বলে ধান সেটা না বললেই হয় না গঙ্গা দেবীর যাওয়ার কথা ছিল অন্যদিক দিয়ে কি গঙ্গা দেবী ঘুরে নবদ্বীপের কে স্পর্শ করতে গেলেন বগীর বলছে মা একই কথা তুমি তো যাবে ওদিকে বলে না তুই জানিস না এসব এইখানে শ্রী গৌরাঙ্গ আসবেন এই কলিকালে হরি যে সংকীর্তনয করবেন এখানে আমি পবিত্র হওয়ার জন্য এই দিক দিয়ে যাব একটু দেরি হোক ওর ব্যস্ততা আর গঙ্গাম যেখানে আমি যাবো এখন এখানে থাকবো এখানে সংক্রান্তি ফঙ্ক্রান্তি করে তারপর যাবো সেখানে মা থাকলেন সেইখানে আবার অনেক ঘটনা সেখানে এক ঋষি ছিলেন সেই ঋষির কোষাকুষি জল পাত্র সব ভেসে নিয়ে চলে যাচ্ছে সেই ঋষি রেগে গেলেন কি এই সব জল ফল আমার সব সব ভেসে বেরিয়ে গেল আমার পুজোর সব আচর আমি সব যজ্ঞ করতে বসেছি এগো সব নষ্ট হয়ে গেল রেগে গিয়ে গঙ্গাকে পান করে ফেললেন এক গন্ডিসে সে এরকমভাবে তার নাম জন্নু জন্নু জন্নুমণি জন্নুমণি গঙ্গাকে পান করে ফেললেন ভগীরথ এসে দেখেন গঙ্গা নেই কোথায় গেল বলে গঙ্গা সমস্ত জলেতে আমার এইসব ভেসি দিয়েছে আমার সব নষ্ট হয়ে গেছে গঙ্গাকে আমার বংশধর উদ্ধার হবে না যা হয়েছে ক্ষমা করুন শেষ কাল যা তার জানু জানুদের কেটে বার করে দিলেন তারপর থেকে সেই গঙ্গার নাম জাহ্নবী নাম হয় জনুমনি সেই গঙ্গাকে আবার ছেড়ে দিলেন তারপর সেই গঙ্গা সাগর সঙ্গমে চললো সেখানে গিয়ে ষাট হাজার সেই সগর वंशे जरा आ सब उद्धार करलो वंशधर गो सबना दिलीप राजस्त घटना भगीरथ गंगाने वंशे अनेक कथा सौदासर कहनी आ सब कथा खाली स्पर्श करा होशिष्ट्य सऊदास की सौदास अभिशापे एक एक् वैशिष्ट मनिर बोल एक एक्वास जंगले ग जंगले ग एक रक्षस के बध कर सऊदास जंगले गंगले विहारे प्रसंग था क्षत्रिय जंगले गस मेरे फेले रक्षस के मार पर रक्षसर भाई प्रतिज्ञा करपनाश करबो রাজাকে বলেছেন সামনাসামনি তো লড়াই করতে পারবো না তুই ভীর তোর সর্বনাথ করব করবো বলে কি করেছেন সে লুকিয়ে ছদ্মবেশে কি করেছেন এই সৌদাসের রাজধানীতে রাজ্যে সে যে রান্নার ঠাকুর হিসাবে রান্নার ঠাকুর পাচক খুব ভালো রান্না করে রান্নার ঠাকুরদের লুকিয়ে রয়েছেন একদিন মুনি তাদের গৃহেতে এসছেন প্রসাদ এখানে খাবেন সেখানে কি হয়েছিল নর মাংস রান্না করে বৈশিষ্টমণির সামনে দিয়েছেন বৈশিমৃষ্ণমণি দেখে দেখেন দিব্য চোখে দেখলেন এতো নর মাংস সভ্যনাশ সঙ্গে সঙ্গে অভিশাপ দিলেন যা বেটার রাক্ষস হয়ে যা রাজাকে অভিসাব দিলেন রাজা বললেন আমি জানি না আমি না জেনে হয়েছে আমার সেও প্রতিসাপ দিল অনেক কথা প্রতিসাদ দিতে গিয়ে সেই পত্নী বারণ করলেন অভিশাপ দিও না বৈশিষ্ট্য বৈশিষ্ট্যমুনিকে তখন এই জলটাকে যখন ফেলে দিলেন সে পাটা নিজের পায়ে পড়ল পাটা কালো হয়ে গেল সেই এই জন্য কলমস্প নাম হয়েছিল তার অনেক কথা এখন এইভাবে হতে হতে আহ তখন তার বশিষ্টতে আবার সেই কোনো সময় জঙ্গলে গেছে কোনো সময় ক্ষুধাত্ম হয়ে গিয়ে একটা ব্রাহ্মণ ব্রাহ্মণী তারা রহলীলায় ছিলেন সন্তানাদি হবে কিন্তু সেই সময় সে ওই ব্রাহ্মণকে জোর করে ধরে কেড়ে নিল পত্নির কাছ থেকে নিয়ে খেয়ে নিল রাক্ষস হয়ে গেছে রাজা তো মনেইনি এখন রাক্ষস হয়ে গেছে অভিশাপেতে ব্রাহ্মণী এবার অভিশাপ দিল তোরও কোনোদিন সন্তানাদি হবে না যে স্ত্রীর সঙ্গে মিলন করতে সঙ্গে সঙ্গে তোর অবস্থা খারাপ হয়ে যায় তুই এই অভিশাপে সে আর কিছু করার নেই বৈশিষ্ট্যমণি কৃপা করে সন্তান উৎপাদনের ব্যবস্থা করলেন দময়ন্তীর গর্ভ আধান হল এবার সেই একশো বছর যাবর সেই গর্ভ ধারণ করলেন দময়ন্তী বৈশিষ্ট্য পাথর দিয়ে দেখে গর্বে দেখা বেরো একশো একশো বছর হয়ে গেছে এখনো বোঝে চেতরে সেখানে তাই জন্য পাথর দিয়ে আঘাত করছে জন্য অশ্মক হয় অশ্মককে অনেক কথা অশ্মকের কাহিনী আছে অনেক খট্টাঙ্গ রাজা এই বংশে হয়েছিলেন খট্টাঙ্গ রাজা হয়েছিলেন তিনি দেবতাদের অনেক সাহায্য করেছিলেন দেবতারা প্রচুর আশীর্বাদ করেছেন খট্টাঙ্গ রাজাকে বলল যে বর প্রার্থনা করো খট্টাঙ্গ রাজা বললেন বর পরে প্রার্থনা করবো আগে বলুন আমার আয়ু কতদূর দেবতারা বললে আয়ু তো নেই তোমার মাত্র দুপল না এক পল আয়ু রয়েছে তালে আর বর দিয়ে কি করব। সঙ্গে সঙ্গে তারা কি করলেন তিনি সব ছেড়ে দিয়ে রাজ্য রাজধানী ত্যাগ করে দিলেন মুহূর্তের মধ্যে সব ত্যাগ করে দিয়ে ভগবানের চিন্দনে বসে গেলেন কীরকম সুকৃতি ওই অল্প সময়ের মধ্যে হ্যাঁ সঙ্গে সঙ্গে ভগবতাপ্তি তার হয়ে গেল অর্থাৎ যে চায় সে পায় যে চায় সে পায় যে চায় না সে কোনো দিনই পায় না সে যে বেশিই থাকুক আমার মধ্যে পরবংশ বেশি থাকুক সোনাজি বেশি থাকুক মজারি থাকুক কিচ্ছু হবে না চাইলে কিছু হবে না আমি একটা উদাহরণ দিয়ে থাকি না আপনারা শুনেছেন কিনে যাই না ইকোনমিক্সে যারা ইকোনমিক্স নিয়ে তারা জানেন সেখানে ডিম্যান্ড অ্যান্ড সাপ্লাই বলে একটা কথা আছে যে সমস্ত অ্যাডভান্স কান্ট্রিগুলো আছে সেখানে ডিম্যান্ড অ্যান্ড সাপ্লাই এর ওপরে পুরো অর্থনীতি তাদের অসিলেক্ট করে ডিম্যান্ড অ্যান্ড সাপ্লাই যদি গ্র্যাপচার্ট আঁকা যায় এরা হাইপ্যারা বোলা হবে এরকম হাইপ্যারাবোলা সেই জন্য বড় আশ্চর্য সেখানে যেমন ডিম্যান্ড সেই অনুপাতে বস্তুর যোগান হয় আমাদের দেশে তা হয় না আমাদের কি হয় যে বস্তুরা বেশি ডিম্যান্ড সঙ্গে সঙ্গে কালোবাজারি লোকরা কী করেন সেটাকে স্টক করে দেন আলু নেই আলু নেই বাজারে আলু নেই আলু পাওয়া যাচ্ছে না কত টাকা কেজি কুড়ি টাকা কেজি চল্লিশ টাকা কেজি বলে কি আলুর কোনো অভাব নেই আলুগুলোকে নিয়ে ওই সব গোডাউনে স্টক করে দিয়েছে এরকম অর্থনীতি বিদেশে নাই বিদেশে এরকম অর্থনীতি নাই। বিদেশে যেরকম ডিম্যান্ড সেরকম সাপ্লাই হবে এখানে এইসব কালোবাজারি এইসব হয় বলে এখানে সব গরিব লোকরা কষ্ট পায় কিছু করার নেই সেই জন্য আমি একটা কথা উদাহরণ দিয়েছিলাম যদি যদি যদি থাকে থাকে দেন সাপ্লাই সাপ্লাইও করা হবে ডিম্যান্ড নেই তোমার ভগবানকে পাওয়ার জন্য তোমার আকাঙ্ক্ষা নেই তাই জন্য ভগবানকে পাচ্ছ না এই জন্য ভগবান দায়ী নয় অনেক ঘটনা এসব এখানে খট্টাঙ্গ রাজা বংশেতে देवतारा राम बोलें सेट्टांग राज दीर्घ बाहू दीर्घ खट्टांग राजार वंशे खट्टांग राजा कृपा पे चले ग भगवान से खट्टांग राज वंशे से दीर्घ बाहू दीर्घ बाहूर परी होने दशरथ जी जन्मग्रहण कर দশরা জন্মগ্রহণ করেছিলেন খট্টাঙ্গ দীর্ঘবাহু দীর্ঘবাবু থেকে মহাযশা রঘুব রঘু রঘুবর না রঘু হ্যাঁ রঘু বীর বলা হতো কাকে রঘুবংশতে বীর বলে রামচন্দ্রকে বলা হতো সেই জন্য খট্টাঙ্গ রাজা থেকে দীর্ঘবাহু জন্মগ্রহণ করেন দীর্ঘবাবু থেকে মহাযশা রঘুর জন্ম হয় এই রঘুর পুত্র অজ ওই অজ থেকে দশরথের জন্ম হয় আর সেই বংশেতে সাক্ষাৎ পর শ্রী শ্রী রামচন্দ্রজি আবির্ভাব হন সেখানে রাম লক্ষণ ভরত শত্রুগ্রহ ধারণ করে তিনি জগতে শিক্ষা দেওয়ার জন্য তিনি আবির্ভাব হয়েছিলেন বল শিয়া বর রামচন্দ্র কি জয় এবার আমরা সায়নকালীন অধিবেশনে আলোচনা করব। কিভাবে শ্রী রামজী জগতের শিক্ষার জন্য কত লীলা বিস্তার করেছিলেন এইসব প্রসঙ্গ আমরা আলোচনা করব করবরম তেজ অন্য কথা সকলম বিফলম ভ্রুম কানঞ্জী বিধুম ভজগো দ্রুম কানঞ্জী বিধুম পযোগ দ্রম খাননো, রঞ্জী বিধুম, কথা, সকালম, সকালম, বিফালম, বান চাকাল পজরবসেকি বাসিমভ হয়ে হচ্ছ প্রথ তানাং পাবাো বেষণ বি্যন